ان الحمد لله نحمده ونستعينه من شرور انفسنا ومن الله فلا مضل ومن يضلل فلا هادي له واشهد ان لا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله الله عليه وعلى اله وصحبه وسلم تسليما كثيرا اما بعد মাদাসম ও নীন হজম গানি হাকি ফাহীত कालो मन हजिर। शेख संकलन प्रश्न नम्बर एक सत्वे एक गुरुत्वपूर्ण विषय रही विषय सम्पर्खा पढ़ा कर मोटामुटी ज्ञान राष्ट्रीय साधारण मानुष्टच प्रश्नकारी भाषा बोलि तरह एक बेसिच आईमायराम आंकदायी विभ्रांति समस्या छो भूलान्ति এই ভুল ভ্রান্তির কারণ তাদেরকে অনেকে বাড়াবাড়ি করে এই করে জিজ্ঞেস করা হয়েছে কিন্তু প্রশ্নকারী বাদেও বাদাল আইম্মা কিছু লোকেরা কিছু এমামদেরকে বেদাতি বলে আখ্যায়িত করে যেমন হাফেজুল সংকলো বোখারির ভাষ্যকার সবচেয়ে বড় সারহা যেগুলি তার গুরুত্বপূর্ণ সারহা ফুল বহু কিতাব রয়েছে মুস্তাল আরো ইমাম রাহমিম রহমার মুসলিমের ভাষ্যকার সারহা যার বিকল্প তেমন কোন সারহা নেই বললে চলে যদিও বেশ কিছু সারহা বা ভাষ্য হয়েছে ইমাম ইবিন রাহম জি যার ফের প্রসিদ্ধ কিতাব রয়েছে আল আলমোহ এবং সহকানি। যার অনেক খেদমতো রয়েছে অনেক কিতাব আদি রয়েছে তফসিরের ওপর জি হ্যাঁ তফসিরে তফসির ফতুল কাদির ফিখে রয়েছে তার বেশ কিছু কিতাব যেমন আসাই তারপরে আপনার কিতাব রয়েছে তার হাদিসের নাইউল আওতার রংগন বেদাতি ছিলেন আপনাদের জন্য নতুন তাই না যে এদেরকেও কেউ বেদাতি বলেছে যেখানে চরম পন্থা আছে যেকোনো বিষয়ে যদি আমরা দেখি তো দেখবো যে একটা নরম পন্থা আছে একটা চরম পন্থা আছে একটা মধ্যম পন্থা আছে এটা সবসময় ধরে নিবে মধ্যম পন্থা অবলম্বন করতে হবে চরম পন্থা বর্জন করতে হবে এবং নরম পন্থা গুমরাহী সেটা বর্জন করতে হবে অত্যন্ত জরুরি নরমপন্থীদের সংখ্যা বেশি বেদাতে এবং বেদাতীদের সাথে নরম পন্থীদের সংখ্যা বেশি চরমপন্থীদের চাইতে উত্তরে বলছেন বড় অনেক ফজিলতের দিক রয়েছে তাদের গভীর জ্ঞান ছিল দিন সম্পর্কে আর মানুষকে তারা উপকৃত করেছেন ইস্তিয়া ফিহ যে সুন্নত অনসরেহা এবং সুন্নতের হেফাজতে এবং প্রচার প্রসারে তাদের যথেষ্ট পরিশ্রম মেহনত ছিল আর বিশাল বিশাল রয়েছে। এতগুলি খেদমত রয়েছে মা যোগাতি মা ইন্দমিন আখতা এই বিশাল খেদমত তাদের যে ভুল ভ্রান্তি রয়েছে সেগুলিকে ঢেকে ফেলে মানুষের খেদমত যদি অনেক থাকে मान प्रकाश कर तरह से আসমানি আকিদা মানে সব ক্ষেত্রে তাদের ভ্রান্তি নয় বাহিদুলের ক্ষেত্রে আল্লাহর ক্ষেত্রে অবব্যাখ্যার রাস্তা নিয়েছে জি হ্যাঁ যেমন আল্লাহ রব আলিনের নেমে আসা প্রথম আসমানে আল্লাহ না। কি নামে আল্লাহ রহমত নামে আল্লাহ রহমত নাম আল্লাহ ইভেন হাজার কেতাবাদী রয়েছে কিন্তু তুলনামূলক কম রয়েছে বিভিন্ন আকিদার ক্ষেত্রে ভুলবানি হয়েছে ক্ষেত্রে যেমন শাহখানি হাজমের অন্য নাকিদের ক্ষেত্রে কিছু রয়েছে তো এদের সম্পর্কে প্রশ্নটাই উত্তরে বলছেন যে তাদের খেদমতের তুলনায় ভুলগুলি সেগুলি ঢেকে গিয়েছে ও হাজ তালেব আল এলমে আল্লাহ ইস্তাক বিহা এই বিষয়গুলি সম্পর্কে একজন তালেব এল যারা দিনের জ্ঞান অর্জনকারী জি হ্যাঁ তারা যেন এগুলিতে ব্যস্ত না হয় মানুষের বা এসব আইম্মাই কেরামদের মানুষের নয় এইসব আইমাই বড় বড় ভুল ধরা নিজেকে ব্যস্ত না করে কারণ তাতে নিজেকে এলিম শিখা থেকে বঞ্চিত করে যেসব এলম রয়েছে সেগুলি থেকে মানুষ অমোখাপেক্ষী নয় সেগুলির মুখাপেক্ষী থেকে বঞ্চিত হবে ফিতনা রিফত হবে মানুষ যখন দিনের এলম শিখে না তখন এই অবসর সময় গুলি আলতুফল কাজে ফিতনাই নিজেকে জড়িয়ে ফেল মাহব্বাত আর মানুষের মাঝে তখন বিবাদ বা কলহ সৃষ্টি ভালোবাসা তৈরি হবে যেখানে সেখানে শুধু ঝামেলো বাধান এই জন্য সকলকে ওসিয়ত করব শেখ সাইল ফজনা যে আপনারা এলম তলব করুন দিনের জ্ঞান অর্জন করুন এবং দিন শিখার জন্য আগ্রহী হন লাভ নেই এমন কিছু ভুল দাঁড়া হচ্ছে কিরকম ওপর দিকে থুথু ফেলার মত মাথার উপর দিকে দিকে থুথু ফেলে তো নিজের মুখে বাঁচা চেহারাতে অথবা মাথাতে শরীরে পড়বে ওই রুগীর বিষয়টি তারপরে আরো বলছেন এরা হচ্ছে আজিমা তাদের বিশাল বিশাল লিখনই রয়েছে ওল মারাজেল ইসলাম মিয়া আর ইসলামিক তাদের অনেক এমন কিতাবাদী রয়েছে যেগুলি পরবর্তীকালে যেসব আলেমরা আসবে তাদের জন্য সেগুলি হচ্ছে মুসলিমরা প্রিতর্তন করে এই সব খেদমতের কারণে মা ইতি আখতা আহমীন তাদের ভুল ভ্রান্তিগুলি ঢেকে ফেলে রাহে মাহমু কতটা তোমার কাছে জ্ঞান আছে হে এমন মানুষরা যারা দোষ খুঁজে বাড়াচ্ছিনের আর যে সেরাম কথা উল্লেখ করা হইলো তাদের ভুল ধরে বাড়াচ্ছ তুমি মুসলিম মুসলিমকে কি উপকৃত করেছো কতটা লাভ করেছো তাদের জিজ্ঞানা ফাতাল মুসলিম নেবে এর দ্বারা কি লাভ হয়েছে তোমার হাজমাই নবি যতটা ইসলামের জন্য খেদমত পেশ করেছেন মুসলিমদের জন্য তুমি কি করেছ তুমি করতে পারিস অবাক হওয়ার কথা তারপরে বলছেন শেখারিফজার রাহেমাল্লাহ ইমরান আল্লাহ এমন লোকের ওপর আমি কোন পানির মাছ অল্প পানির মাছ হ্যাঁ না বেশি পানির মাছ হ্যাঁ পুকুরের মাছ না কোথাও জলাশয়ের মাছ না কোথাকার তোমার এলএম কম সেই জন্য এইরকম দুঃসাহসিকতা থেকে বেঁচে থাকা যে মন কম সেই জন্য তুমি এইসব আইমাইকার সম্পর্কে কথা বলা শুরু করেছ এতটুকু হচ্ছে শেখ সরে ফজ্লাহ কথা सामने रेखे बर्तमान जुगे जरा अकिल क्षेत्र मानसान कर যদি আজকালকার যারা আলেম বলেই যাবে না ওদেরকে বক্তা তাদের ভালো করে আরবি বলতে পারবে না কোরআন মাহাদিসের জ্ঞান নেই জনপ্রিয়তা লাভ করে ফেলেছে তাদের মানহাজ কোরআন সোনার মানহাজি নয় বেদাতি মানহাজ। হয় সফিদের গর্ত থেকে উঠে এসছে আর না হলে খারেজিদের গর্ত থেকে উঠে এসেছে এমন বই পুস্তক পড়ে যেগুলো দিয়ে খারেজি চরমপন্থী হয় আর না হইলে কিছু তাদের ভাষায় তাদের আলেমদের ভুল ভ্রান্তি গুলিকে ঢাকার জন্য তারা বলে অমকাত্ম করেছে হ্যাঁ এরা ভুল করেছে অসুবিধাটা কি ध्रुव तारा कथा माटी कदा माटी पैर तलाय ता क्या तो निजे देर देर भूल, जे मुरब्बीदागत भूल गुमराहिगुल्पर्तर्क कर लेकर आपत्ति जवाब जी हाँ ये तुम भाष्यकार फैन क्यों जदि प्रश्न करो तरह हजार এমন নবী যখন আসমা সেফাতে ভুল করেছেন হাজার এবং আসমা সেফাতে করেছেন তখন তাদের পক্ষ থেকে ওজোর পেশ করছেন যে তাদের ভুল গুলি সামান্য ছিল তাদের খেদমতো অনেক বেশি ইত্যাদি অমাসাদ তািল তাদের যারা যে তাওল হয়েছে অপব্যাখ্যা হয়েছে এদের পক্ষ থেকে আমরা ওজোর পেশ করছি আমরা লোকেরা করে প্রশ্ন করছে জি হ্যাঁ কুতুব তাহলে ভুল করেছে এদের পক্ষ থেকে অজর পেশ করা হবে না এরাও হ্যাঁ অনেক করেছে কিছু ভুল করেছে সুতরাং সমান সমাজারের মতো নবির মতো করে কেন অজর পেশ করেন না যুক্তি সঙ্গত তাই না বিভিন্ন এদের থেকে কেন সতর্ক করছেন এদের কিতাব আদি পড়ার কোথায় প্রশ্ন কিন্তু খুব শক্তিশালী প্রশ্ন পাচ্ছি জবাবিনা বলছেন যে এর উত্তর দুই ভাবে দেব দুটো উত্তর শেষ হওয়ার পরে আরো কিছু কথা বলার থাকলে বলবো ইনশাল্লাহ আমি আমার পক্ষ থেকে উত্তর দেব প্রথম উত্তর হচ্ছে মানে দুটো উত্তর দেব এর একটি উত্তর হচ্ছে আন্না হোনারকান এই দুই দলের মাঝে বড় পার্থক্য রয়েছে হাকিম শানি হাজ রসিদি ওসলাম মা হাসাল খাতা কারণ এত পরিমান দিনের জ্ঞান ছিল এবং মুসলিম মুসলিমকে উপকৃত করেছেন তারা যে তাদের ভুল ভ্রান্তি এই খেদমতের পাশে ঢেকে যায় তারপরও লুকিয়ে রাখেন কেরামগন সালাফের সালাফের অনুসারী অলমাই কেরামগন সালাফি অলামারা আলমারা এই ভুল ভ্রান্তিগুলি শনাক্ত করে দিয়েছেন যাতে করে ভুলটা অজন্তে মানুষ অনুসরণ না করে पुस्तिका लिखा लाइब्रेर এর এই ভুলছেন করে দিয়েছেন যাতে করে মানুষ বিভ্রান্তি শেখান না ইনে হাজার বলেছে হ্যাঁ ইভিন হাজার বলেছে কিন্তু আসমাদ ক্ষেত্রে ভুল হয়েছে সুতরাং মাহসাল্লাম ওটা ছেড়িতে যেখানে ভুল হয়েছে সেটা ছেড়ে এই সতর্কীকরণের কারণে যে আশঙ্কা ছিল মানুষের গোমরা হয়ে যার এদেরকে তাপ করে সেটা আর নেই আশঙ্কা নেই আশঙ্কা মুক্ত একটা দিক হচ্ছে যে এদের কাছে সতর্ক সাবধান করা হয়েছে পখনান্তরে এদের ক্ষেত্রে আমি রশিদ এলমি আলী না এদের কাছে এত বেশি এলম ছিল না এদের এত বেশি আমুল ছিলা না মুসলিম না মুসলিম উপকৃত হয়েছে যেমন এবং অন্য অন্য দ্বারা বড় বড় উপর দ্বারা কি সুফি পয়দা হয়নি खारेजी तर उत्सारेजी एकदिगे चरमपन्थी पैदा कर एकदि सूफी विश्वास দ্বিতীয় উত্তর হচ্ছে লিখেছেন লিখতে গিয়ে কোনো কোনো যেখানে আসমা শেফাত এসছে সেখানে ভুল করে দিয়েছেন বাসাহ কিন্তু তারা এইগুলোর বিদাত্তের দায় ছিলেন বিদাত্তের আহ্বানকারী ছিলেন এমন ছিলেন না একটা উত্তিতে রয়েছে যেটা আমি নিজে পড়েছি উত্তর দিতে গিয়ে যে আমি যে ইসলামটা বুঝেছি এবং লিখেছি এটা মানুষ জেনে নেওয়ার পরে হয় এর অনুসরণ করুক আর না হলে সোজা জাহান নামের জাহান এই জন্য তো সবকে তাগত মাগত আগে তাদের ভক্তরা তাগত নাই তাগতের দালাল কাছে দল দলের দিকে আহ্বান করেনি দল কায়ে করেনি তারা নৌবিনী মুস্তা বলছে যে বর্তমান যুগে মুসলিম সমাজ হচ্ছে মুস্তাম জাহিলি জাহিলি সমাজ মক্কাই নিসমের আবির্ভাবের আগে যে জাহিলি যুগ ছিল জাহিলি যুগ বলে আখ্যায়িত করেছে। শাসক থেকে শুরু করে জনগণ পর্যন্ত করছে তারা হ্যাঁ তারা হক কথা বলে না তারা সত্য কথা প্রকাশ করে না এই ছিল তাদের চরম পন্থা ও তাহিদ মুসলামিন এইরকম সিয়া সন্নি আমরা ভাই ভাই এটা হচ্ছে তারা বলে যে জাফারি ফেকা এটা তাদের কেতাবাদী তো রয়েছে আর মৌর মধ্যের উক্তি আমি আটটা যে আলোচনা তার একটাতে বলেছি যে মৌরম কিতাব থেকে পাতা নম্বর বলা আছে দেখার দেখে নেবেন যে আমি যদি ইরানে হইতাম তাহলে অনসরণ করতারি যেই মজাহের অনুসারী হইতো সে জাফারি মজাহের অনুসারী হইত এই হলো জগা খিচিড়িদের ধর্ম এই জন্য তাদের একটা স্লোগান আছে লাসলামিয়া ইসলামিয়া শিয়াদের সাথে এটা মুখে আর শিয়াদের কাছে তাকিয়া রাখিয়া আছে ভিতরে কিছু রাখো ওপরে কিছু বলো এরা সবচেয়ে বড় শত্রু হচ্ছে হালসেন জামাতের যার বাস্তব প্রমাণ দেখছেন সৌদি আরবের সাথে তাদের শত্রুতা আর হোসিদেরকে দিয়ে হারমানি শরীফের মক্কায আবহা এয়ারপোর্ট এসবের উপর গোলা বর্ষণ করা হামলা করা জি হ্যাঁ এটা তো বর্তমান ইতিহাস চোখের সামনে দেখছেন বাগদাদের যে আব্বাসী খিলাফতকে ধ্বংস করেছে হালাকু খাকে বারবার বার করে ডেকে নিয়ে এসছে নাসির উদ্দিন তুসি আরিম আল কামি রাফেদ ইসিয়া तरकाना ईकर घोषणा कर पार्थक्य नहीं कि आज शुद्ध त আমার সাথে কথাপকথন হয়েছে জামাতের নেতারা আমাদের পশ্চিমবঙ্গের একজন সময় বলছে যখন মোদিন ছিলাম কি বলে আমাদের মাঝে পার্থক্য নাই তো শুধু ফেকার পার্থক্য কি ফেকার পার্থক্য রঘুন জামাতের কিসের পার্থক্য বলছে যে ওরা জাফারি ফেকা মানে আমরা কেউ হানাফি ফেঁকা কেউ সাফি ফেঁকা মানে আপনারা আহলেদ ফেকা মানে কত পার্থক্য কোনো এইরকমই নিস্টানদের সাথে কোনো পার্থক্য নেই আকিদার মানুষ এমনি বিশ্বাস করবেন না কিন্তু শুনেন ভিডিও ক্লিপ সুনেন মুরসির তাকে জিজ্ঞাসা করছে সাংবাদিক যে আপনাদের আকিদাতে আর মেসরী যারা খ্রিস্টান আছে আকিদাতে কোন পার্থক্য আছে এই ভিডিও ক্লিপের শেখ সরি ফজল তালাকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন যে আউজিল্লা হাজি কুফরুন হাজা কুফরুন হাজি সাথে কোন পার্থক্য নেই এবং যত ফিরকা রয়েছে গুমরা ফিরকা একদিকে এরা এক করতে চায় মুসলিমদের সাথে পক্ষান্তরে ইবনা হাজার নবি সৌখানি ইবনাহাজমি এদের ভুল ভ্রান্তি থেকে ওমতে মুসলিমা এইভাবে ক্ষতিগ্রস্ত হয়নি তারপরে আরেকটি বিষয় উল্লেখ করেছেন গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে এর যাদের কথা আসলো ইবিন হাজার এমন শওখানি বেহাতি ইবিন হাজম যার আকিদাতে আশ আরি আকিদা ছিল আসমা সেফাতের তাগিল ছিল তাদের সম্পর্কে আরো বলছেন যে দেখেন এরা এদের যারা যে ভুলগুলি হয়েছে কারণ তাদের কাছে ওই এরকম পেয়েছেন স্পষ্ট হয়নি অন্নবাহ সতর্ক করেছেন রাহমহল্লার টিকা সহ তাতে সতর্ক সাবধান করা হয়েছে যে এই ক্ষেত্রগুলিতে সাবধান কিন্তু এই কথাগুলি আমরা আম জনগণ কাছে প্রসিদ্ধা যে ইবেন হাজার এই ভুল আছে আছে। এগুলির দ্বারা আম জনগণের কোন আম জনগণ ক্ষতিগ্রস্ত হচ্ছে না তাদের থেকে আম জনগণ তাদের কেতাব পড়ছ না আলেমরাই পড়ছে যারা বুঝে কিছু পক্ষান্তরে মরানা মৌদুদীর খেতাব भाष्यकार तरह जो भूलगुली रही नीरव थकबो ता পর বলছি ভুল হলে ভুলের এর উপর নিরব চুপ থাকা যাবে না করতে হবে মাল যখন যেমনটা প্রয়োজন হবে তারপরে এবিনবি তাদেরকে রাহেমহল্লা বলছি কি জন্য বলছি তাদের বিদা যদি থাকে তো বিদা যদি কারো থাকে তার ওপরও রাহেমহুল্লা বলা যায় এমন বেদাত বানিয়ে দেয় তারা তো এটা হচ্ছে কিছু বেদাতি কথা হয়ে যা আর বেদাতি হওয়া দুটো কথায় পার্থক্য রয়েছে এই কথাটা অনেকে বুঝে না বলেন ওদানূপ যদি আমার তার একটা বেদাত হয়ে যায় কিন্তু আমার মানহাজ বেদাতি নয় তাহলে আমি বেদাতি নই যেমন একটা সম্মিলিত মোনাজাত হাদিস দিয়ে যেহলু ফতির লিখে দিয়েছে যে সম্মিলিত দু আছে দু আছে চলে যাচ্ছে ওই রকম অন্ধত বেদাতি বলবো না কিন্তু তাদের মধ্যে এই বেদাতটি আছে এইরকমই যদি কেউ সাংগঠনিক পার্থক্য আছে এই পার্থক্যটাই আছে যাদের ভুল হয়েছে ইবিনাজার নী হ্যাঁ শখানি হাজম এদের মাঝে আর বর্তমান যুগে যে সব হ্যাঁ चिंता बच्चे मुफक्कर इलमाम बला हिंदी कतुब बी ए पार्थक्य तृत्य उत्तर शुनि जेटा आल आलवाणी राहम उल्लेख कर दिन क्या दावती क्या कर ही তার আকিদা তার মানহাজ তার দিনের খেদমত বেদাতের ভিত্তি করে তাহলে সেই ব্যক্তি বেদাতি তাহলে বেদাতি কাকে বলব ওই রকম লোক আর কি কারো যদি আকিদা হয় কিন্তু দুই একটা বেদাতি কথা থেকে গেছে কিন্তু আকিদা মানহাজটা তার কায় মতন আলার সন্হ সন্ন্যার উপর প্রতিষ্ঠিত তাহলে সে বেদাতি নাই সে বেদাতি নয় এই পার্থক্যটি এখানে রয়েছে কাছে গুরুত্বপূর্ণ কিতাবাদী আর তাদের যে ভুলগুলি হয়েছে সেগুলি থেকে তারা সতর্ক এবং সতর্ক করেছেন এ মর্মের দুটো উক্তি বলে শেষ করছি একটা আলবানির আর একটি হচ্ছে আরব দেশের মোজাদৌহিদের লেখকুল্লাহ ছেলে একজন বড় আলেম ছিলেন এমাম আব্দুল্লা রাহমুল্লাহ তিনি বলছেন সোমাই আমরা যাদেরকে বেদাক্তির ওয়াহাবি বলে देख बेदाज रंगरे इिटिस भारत दल एक घर दुश्मन एक बहर दुश्मन, एक दुश्मन। दुई दुई मिले शेख इन अब्दुल्लाहम्ला दावत के वहात गाल दी बदन कर दावत छोलम भारत उपमहदेश से दावत टी भारत वहां কোনো তাদের দাওয়াত নয় বলেন সেটি নবী করিম সাল্লাহ আলিয়াসাল্লামের সাহাবাইমদেরকে ছেড়ে যাওয়া যে আকিদা মানহাজ তারই সিলসিলা ধারাবাহিকতা তিনি তসদিদ সংস্কার করেছেন যে গুমরাহি গুলো মানুষ তো মোহাম্মদ তার ছেলে কি বলছেন আল্লাহর গুরুত্বপূর্ণ কোরআন বোঝার চেষ্টা করি ও আলা হাদিস আর হাদিস বোঝার চেষ্টা করি বে শহরুর আইম্মা আল মুবরাজীন যেসব বড় বড় আইম্মা তাদের সারা ভাষ্যের মাধ্যমে যেমন কাল আসতালানী আসতালানিকে তার সারা রয়েছে ও আলী আলা মুসলিম আর সেই মুসলিমের সারে নী যে করেছেন তার এগুলো থেকে আমরা উপকৃত হই তাহলে আইমাই বড় ওড়া আমাদের সালাফি আলমারা প্রশংসা করেছেন তাদের এইরকম তাদের সম্পর্কে কেউ যদি বলে এ কথা তো হবে কি বলে যে মিন আহল বেদে তারা বেদাতি ছিলেন আলবানী বলছেন কেউ যদি এমন নবী কেবিন হাজার কে তাদের আশআরি কিছু তাওলের কারণে আসমাসে ফের ক্ষেত্রে বেদাতি বলে তাহলে কি হবে জুল হবে অন্যায় হবে অবিচার হবে আসা আমি জানি যে তারা আশ আরিদের অন্তর্ভুক্ত ছিলেন কিন্তু পার্থক্য আছে একটা হচ্ছে পাকা আশাড়ি আর কিছু আশারি থেকে অতবাদ থেকে যাওয়া বলছেন কিতাবসন্না তবে তাদের উদ্দেশ্য কোরআন সন্ন্যার বিরোধিতা করাই তাদের উদ্দেশ্য যখন কোরআন বিরোধিতা ছিল না কি ছিল তাহলে ওয়াই ওয়াহামু তাদের ভ্রম ভুল হয়ে গেছে ও জন্ম আপিদার তারা মনে করেছে যে যে আশারি আকিদা আমরা পেয়েছি পরম্পরা সে সম্পর্কে তাদের দুটো ধারণা একটি ধারণা হচ্ছে হাসান হচ্ছে আকিদা কিন্তু তারা এটা ভুল ইমাম আবুল হাসান আশারির প্রথম যুগের আকিদা ওটা ছিল পরে তিনি তার জীবদ্ধ সাথেই ফিরে চলে এসেছেন এবং নিজেই কিতাব লিখেছেন যে কিতাবটি তারা হয়তো পাননি তাদের কাছে লব্ধ হয়নি তাদের ধারণা যে এমাম আবুল হাসান আসাহি যিনি একজন আশারি এমাম আলেম ছিলেন তিনি এটা তিনি পুরাতন যুগ বলেছেন প্রথম যুগ বলেছেন পরে তিনি ফিরে এসেছেন আর এই মর্মে তার কিতাব রয়েছে এবং সৌদি আরব থেকে মোদিন ইউনিভার্সিটিতে ওই কিতাবটি ছে মার্কাজ খিদমাত ছিল দাওয়া ওখান থেকে চেপেছিল আল এবানা আন ওসুল দিয়ানা सान आशारी स्पष्ट कराटा ठीक आल्लामे आसें कथा कैमन आल्लाहमत नाम আর সালাহ হচ্ছে তাহিল কেন করবো অববেক্ষ কেন করব এই ছিল আল্লা আলমানি রহমা কথা জি তো এখানে আজকের আলোচনা মোটামুটি আর হুকুম লাগানো তো চরম পন্থা যে বড় বানাই কেনবো আর না অতি ভক্তিতে চরম পন্থা যে শির্ঘ বেদার থাকবে আর সেটাকে ভুলগুলোকে ঢেকে রেখে মানুষকে সতর্ক করব না ওটাও ভুল चरम पंथा खाते मिल रही है तुलना कर हजार बड़ो विभ्रांतिकर एगम आल्ला जानव বিভ্রান্তিকর মানহাজ থেকে সুফিদের আর খারেজেদের মানহাজ থেকে আমাদেরকে আমাদের ভাই বোনদেরকে বেঁচে থাকার দান করেন